সম্মানিত হাজারিনার তাপসির আজকে শুনবো প্রথম অত্যন্ত পরিচিত আমরা আরবি শব্দটা বাংলাতে অনেক উচ্চারণ করি এই সুরাটা হচ্ছে কোরানে পাকের পঁচাত্তর নম্বর সুরা এবং এটি মাক্কি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছিল এই সুরাতে রয়েছে চল্লিশটি আয়াত সব মিলে এই সুরা কেয়ামতের কথাটা প্রথম আয়াতেই আছে। কেয়ামা সেখান থেকে এই সুরার নাম হচ্ছে সুরা কেয়ামা পুরো সুরটাই আসলে কেয়ামতের দৃশ্যটা কেমন হবে কি কি জিনিস সেখানে আসবে কি একটা কঠিন পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করছে আল্লাহ তালা আমাদেরকে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এই সুরাতে অন্যান্য সুরাতে যেভাবে তিনি দিয়েছেন এই সুরাতে আর অনেক অনেক তিনি শুরু হয়েছে লাবি বুঝেন লা অনেক সেন্সে আসে লা মানে তো না কেউ যদি উল্টা তর্জমা করেন তাহলে মনে করবেন লাখেমু বে অমিল কেয়ামা কেয়ামতের দিনের কসম করি না এটার অর্থ নেগেটিভ হয়ে যায় কিন্তু আসলে লা এখানে নেগেটিভ অর্থে না লা আছে এখানে কসম করি এটা বোঝানোর জন্য আরবিতে যে কিছু হরফ আছে এই অনেক অর্থে আছে যেমন ওয়া ওয়া শব্দের অর্থ এবং শব্দের অর্থ আবার কসম এরপর কসমের জন্য একাধিক শব্দ আছে। ওয়া তা বা এই বিভিন্ন লাও কসমের একটা হরফ যদিও লা সময় না কিন্তু এখানে না নয় বরঞ্চ হা এবং হাটাকে কসম করে আরো কনফার্ম করা হয়েছে লা লাখিল কেয়ামতে কেয়ামতের দিনের কসম করে বলছি আল্লাহ তালা বলছেন ওয়ালা উকসে মুফ এবং ওই নফস যে নফস নিজেকে তিরসার করে ওই তিরস নফসের কসমও আমি করছি কসম করার পরে বক্তব্যটা কি একটু পরে আসছে দুটো বিষয়ের কসম আল্লাহ এখানে করেছেন তেমতের দিবসের কসম আর যে নফস তিরস্কার করে সেই নফসের কসম তিনি করেছেন এমনি আপনারা জানেন যে আমরা অনেকে পড়েছি শুনেছি শিখেছি যে নফস তিন প্রকার একটা হচ্ছে নফসালা আরে হচ্ছে আর নফসাল এসেছে কোন সুরাতে সুরা ইউসুফে ইন্না নফসাল আলাইস্লাম প্রসঙ্গ ক্রমে বলেছেন نفس يقول نفس اللوام سورة القيامة النفس المطمئن يقول نفس المطمئن ارجعي إلى ربك راضية مرضية سورة الفجر تين جاگة اعتين تي قطة اكتب او نونو جاگة اعتبا اعتبا كنت اعتين تي سو سبسطو بحبه کلاسيفي قرأت نفس نفس اما رب السو ওই সত্তা যেটা বেশি করে মানুষকে গুনার দিকে হুকুম করে হুকুম করা মানে উৎসাহিত করে আর মতমান্য হচ্ছে ওই নফস যে ন আল্লাহ তালার দিন ইমান ইয় আমল সবকিছুর উপরে এমন ইতমিনান হয়ে গেছে যে তার নেতরে দিনের প্রতি সাংঘাতিক ইতমিনান আমলের মধ্যে ইতমিনান আছে আর ইন বিটুইন মাঝখানে হচ্ছে আর নফসুল্লা উয়ফসুল্লা উমা হচ্ছে ওই নফস যে ন কোনো সময় গুনা করে ফেললে মাঝে মাঝে গুণা করে ফেলে কিন্তু আবার তার রিয়েলাইজেশন হয় আমি তো গুণা করে ফেলেছি তখন তার ভিতরে একটা রিয়েলাইজেশন আসে সে অনুতপ্ত হয় দুঃখ প্রকাশ করে নিজেকে ক্রিটিসাইজ করে এখান থেকে সরে আসতে চায় মালামাত করে নিজের নফকে এটা হচ্ছে নফসাল্লা এখন আমাদের সবার কোন নো মুশকিল এটা হইতে পারে যে কারো নফসটা একেবারে পুরো নফ্সা আমার কারো নবস নফসাল্লা মধ্যে আছে আর কারো নবস মো তাই পৌঁছে গেছে কিন্তু হতে পারে এক ব্যক্তির মধ্যেই তিন ওটা আছে হইতে পারে এক ব্যক্তি কখনো কখনো তার অবস্থা সে সাংঘাতিক গুণার মধ্যে আছে এমন গুণার দিকে আছে যে তার ভিতরে কোনো তোবা করার কোন অনুভূতি আসে না তিরস্কার করে না ক্রিটিসাইজ করে না গুনা হয় না সে এই এক হয়তোবা আছে। কিন্তু দেখা গেল যে একসময় আবার তার ভিতরে কিছু চেতনা এসেছে তখন হঠাৎ করে তার ভিতরে একটা পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে তখন এটা নফসেল্লা একটা ধারণা একটা আইডিয়া একটা সময় তার ভিতরে চলে এসেছে নফ্লা আমার নবসল্লা দিকে চলে এসেছে ওই সময় আর নফলামা থাকা অবস্থায় মেজরিটি মানুষের নবসেল আসে যারা ইমান আমল আমল কিছু করে গুনা করে আবার নেকির কাজ করে আবার তবাক করে আবার আল্লাহর কাছে কান্দে আবার গুনের দিকে যায় মেজরিটি লোক হয়তো নবসল্লা ভিতরেই থাকে কিন্তু এই লাউ আমার ভিতরে থাকতে থাকতে কোন কোন সময় হয়তো তার ভিতরে সাংঘাতিক ভালো আসে দিনের উপরে তখন হয়তো মতমাইন্না কিছু সময়ের জন্য দেখা যায় আবার চলে গেছে আবার করতে করতে ফাইনালি হয়তো ইন্ত আগে আল্লাহ তাকে মতমাই হালতে মরার তৌফিক দিচ্ছেন টেম্পোরারিলি মতমাইন্না কিছুক্ষণের জন্য আসতে পারে কিনা আসতে পারে একটা হাদিসে আছে আলা আসে আল্লাহ বেদিক অন্তরের ভিতরে স্যাটিসফ্যাকশন আসে আল্লাহর প্রতি দিনের প্রতি এগুলো শুরু হয়ে যায় যখন মানুষের সঙ্গে লোকটা থাকে তখন তার আল্লাহ দেখবেন আপনি আল্লাহকে অনেক ফিল করতেছেন সাময়িক ভাবে এসে গেছে আপনার মধ্যে কিন্তু দেখা যায় আবার ওই লাউ আমার মতো আম্মারায় দিয়ে গুণা দিয়েছে তারপর আবার লাউ আমা এসে করেছেন আবার কিছুক্ষণ পরে আবার ইতমিনান চলে এসেছে এরকম মানুষের ভিতরে রোটেট করতে পারে এরকম কিন্তু ফাইনাল এই রোটেট করে করে যদি লাউ থেকে আস্তে আস্তে মতমাইন্দার দিকে যে ইনতেকাল ইতমিনান এই মতমাইন্দার উপরে হয়ে যেতে পারে তাহলে সত্যিকার কামিয়াব হয়ে গেল মানুষ এই জন্য এখন আপনার নফস কোনটা আমার পরেছে না লাউমার পরেছে না মতমাইন্দায় পড়েছে এটা এখন ফাইনাল করার সুযোগ আমার আপনার হয়নি হয়তো হবে আল্লাহ বলে আমি আমার নার্টিফিকেট দিয়ে বলবো না যে আমি মতাম পর্যায়ে পৌঁছে গেছি ইন দ্য আতম বিশু তাহলে বোঝা গেল সকল নফসি গুনার দিকে মানুষকে উৎসাহিত করে সব নফ্সের মধ্যেই এই টেন্ডেন্সি আসে এটা তো অন্য সেরা ব্যাখ্যা করেছেন আল্লাহ তালা সকল নফ্সের মধ্যেই আছে। গুনার দিকে যাওয়ার মতো ওয়াস ওয়াশা পাওয়ার মতো গুনার দিকে আকর্ষণ তৈরি হওয়ার মতো টেন্ডেন্সি আছে। আবার আল্লাহ তালার দিকে আসার মতো তাকুয়া পয়দা হওয়ার মতো এবাদত বাড়াই দেওয়ার মতো আল্লাহর কাছে তবা করার জন্য চোখের পাড়ি ফেলে কাদার জন্য এই টেন্ডেন্সিও আসে আছে। মেজরিটি লোকের মধ্যে আছে। এই দোনোটাকে এক্সারসাইজ করতে করতে করতে ওইটাকে কমাতে কমাতে আর নেটাকে বাড়াতে বাড়াতেই আস্তে আস্তে মানুষ মতো মানার দিকে চলে যেতে পারে যাই হোক এটা প্রাসঙ্গিক আলোচনা ছিল নফসের উপরে নফসেল আবামা উপলক্ষ্যে এখানে যেহেতু আল্লাহ তার দেখতে পাই যে ইয়ালু মুহু মোমেন সবসময় টাইম টু টাইম তার মহাসভা করে তার নফসাকে মলামত করে তার নফ্স কে ক্রিটিসাইজ করে তার নফ্স কে তিরস্কার করে যেমন আপনি এক জায়গায় একটু কথাবার্তা তর্ক বিতর্ক হতে গিয়া দিয়েছেন করা কথা বলে সাংঘাতিক রাগ হয়ে গেছে খামাখা একটা উল্টা পরিবেশ করে ফেলছেন তো ওইখানে তো যাই হওয়ার হয়েছে আস্তে আস্তে আপনার কাছে কেমন কেমন লাগে খামাখা কেন কথাটা বলতে গেলাম খামাখা কেন এত রাগ হয়ে গেছে না এরকম হয় না মাঝে মধ্যে স্বামী স্ত্রী তো মাঝে মধ্যে তর্ক বিতর্ক হয়ে যায় খামাখা 10 মিনিট পনেরো মিনিট একটা হয়ে গেলাম এইভাবে দেখা যায় প্রায় আপনি এই জন্য তো সারা দিনের হিসাব করা দরকার তাৎক্ষণিক ভাবে কিছু কিছু জিনিস মালামাত এসে যায় যত বেশি আসবে তত ভালো কিন্তু কোনো কোন সময় তাৎক্ষণিক জিনিস আমাদের রিয়েলাইজেশন আসে না এই জন্য মাঝে মধ্যে বসা দরকার আত্মসমালোচনা করার জন্য যদিও মো মেন গুণা করার পরেই তার ভিতরে একটা রিয়েলাইজেশন অটোমেটিক ইনস্টান্টলি তাৎক্ষণিক ভাবে চলে আসে যত আসবে তত ভালো যত আসবে তত ভালো কিন্তু তিনি আরো বলেন সে গুণা করে ঠান্ডা মাথায় তার দিন কাটাতে পারে আরেকটা প্লান করতে পারে তারপরে আরো এগিয়ে যেতে পারে তার কোনো পরোয়া নাই বেপরোয়া এটা হচ্ছে নফসে সে ভালো মন্দ উভয়টার উপরে নফসে কে ক্রিটিসাইজ করে যে এত ভালো কাজ কেমনি তুমি মিস করলাম তুমি জামাতা খামাকা মিস করলা কেন তুমি অলসতা করে গল্প করা শুরু করে দিয়েছিলে কেন তুমি কেন খামাকা নামাস্তে কাদা করে ফেললা আর খারাপ কাজ করতে গেলে কেন তুমি এই খামাখা গুনার জায়গায় গিয়েছিলে কেন তুমি অমুক জিনিসের দিকে তাকাইলা কেন তুমি অমুকের সঙ্গে খামাকা ঝগড়া করতে গেলা। তাহলে ভালো কাজ মিস করলে ভালো কাজ হারিয়ে এত ভালো হতো কোয়ালিটিটা মিস করছি করছি না মাস্তে পড়ছি ঠিকই কিন্তু খুশুর ছিল না কেন মিস করলাম আফসুস আর এরা দিকে চলে গেলে সেটা আফসুস করে দেয় তালুম আলাল খাই রে অশারণ কোন কিছু তাকে এরপরে আল্লাহ তালা দুটো দিবসে কসম করলেন একটা কেয়ামতের দিবসের কসম করলেন আর একটা নফ্সের তিরস্কারী নফ্সের কসম করলেন দুইটাই ইম্পর্টেন্ট কেয়ামতের দিন কি হবে আল্লাহালের কাছে হাজিরা দেওয়া লাগবে সেই দিনটা কেমন দিন ওই দিন তো ফয়সালা হয়ে যাবে জান্নাতে যাচ্ছে না জাহান নামে যাচ্ছে কাজে ওই কেয়ামতের দিনটা কত গুরুত্বপূর্ণ হিসাব নিকার দিতে হবে পাশ করবে না ফেল করবে জানহাতে আমার নামে আসবে না বা হাতে আসবে জান্নাতের ফা হবে না জাহান নামের ফসল হবে এটা একটা বিরাট ব্যাপার এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আল্লাহ তালা কেয়ামতের কসম করে আমাদেরকে কেয়ামতের গুরুত্ব উপলব্ধি করার জন্য এই কসমটা নিলেন নফসের কসম কেন করলেন আল্লাহ তালা দেখো তোমার নফসের মধ্যে লাউটা নিশ্চয় অত্যন্ত দরকার মত মাইন তো অনেক পরে অ্যাচিভ হবে তার আগে যদি কমপক্ষে আমাদের ভিতরে লাউটা চলে আসে এই লাউ আমার মধ্যে তওবা আসে লাউ আমার মধ্যে আল্লাহর কাছে ফেরত আসা আসে কাছে এটা অত্যন্ত জরুরি যে গুণা তো আমরা করে ফেলি আমরা যদি গুণা না করতাম অন্য হাদিসে আসে আল্লাহ তালা কিছু মখলুক তৈরি করতেন তারা গুণা করতো আমরা সবাই যদি ফেরস্তার মাথা হয়ে যেতাম গুণা করে আল্লাহ তালা কাছে মাফ চাওয়া তাওবা করাটাকে আল্লাহ তালা এত পছন্দ করেন তো এই যে তাওবা করা টেন্ডেন্সি যেটা লাউামার মধ্যে আছে এটা অত্যন্ত জরুরি বিষয় তোমরা গুনা করে ফেলবে গুনা থেকে একবারে মাসুম হতে পারবা না কিন্তু তোমাদের ভিতরে লাউওয়ামা কি পরিমাণ আছে এটাকে কত বাড়াইতে পারে দেখো সেটা বোঝানোর জন্য আল্লাহ তালা নাসের কথা বলবেন দুইটা বিষয় কসম করে আল্লাহ তালা এখন বলছেন কসমের বিষয়টা কি কি কসম করলেন এতক্ষণ কসম করে এখন তো বক্তব্যটা দিবেন সময়ের কসম করেছেন তারপরে কয়েকটা পয়েন্ট দিয়েছেন দুইটা বিষয় বলছেন কসম করে আল্লাহ তালা বক্তব্য দিচ্ছেন কিছু কিছু ইনসান বুঝি মনে করেছে যে আমি তার হাড্ডি গুলাকে আবার জমা করতে পারবো না তার মানে কি মারা গিয়েছে মকার কাফেররা বলতো মোরে শেষ হয়ে গেছে মাটিতে হাজার হাজার বছর গোস্ত চামড়া অস্থি মজ্জা রক্ত সব খেয়েটে হাড্ডিগুলা থাকলে যদি বহু বছর হাড্ডিগুলা মাটিতে হাড্ডিও খেয়ে ফেলে তখন হাড্ডি বহু পুরনো হাডডি যখন থাকে দেখবেন সেটা পাউডারের মতো হয়ে গেছে তার অস্তিত্ব শেষ করে একদম গুঁড়ো হয়ে পাউডারের মত হয়ে গেছে এইরকম লোকটাকে আবার হাসরের ময়দানে আল্লাহ তালা জমা করবেন তাকে পুরোনায় অস্তিত্ব দেবেন তারা মনে করে এই হাড্ডি সব খেয়ে ফেলিছে মাটি কিভাবে আল্লাহ তালা সেটাকে আবার জমা করবেন আল্লা তালা বলেন ইনসান মনে করেছে যে আমি তার হাড্ডিগুলোকে আবার জমা করতে পারব না বালা আলা বরং আমি সক্ষম তা করতে এমন কি তার আঙ্গুল পর্যন্ত আঙ্গুলের ভাঙ্গাগুলো পর্যন্ত ঠিকঠাক মতো হুবহু পয়দা করতে আমি সক্ষম নতুন করে পয়দা করতে সক্ষম এমনকি দুনিয়া তো তিনি করেছেন নিপুন ভাবে আল্লাহ এখানে দেখো আমি যদি এত সুন্দর করে আঙ্গুল তৈরি করতে পারি তাহলে আমার কুদরত ক্ষমতা তোমার কাছে কদ্দুর আর কি প্রমাণে দরকার আছে যে আমার এত পাওয়ার আছে তুমি ছিল না কোনো দিন প্রথমবার তৈরি করতে পেরেছি এত সুন্দর করে আঙ্গুল গুলো আর দ্বিতীয়বার তৈরি করতে বুঝে আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে তুমি তোমার আঙ্গুলের দিকে দেখো তো দেখি কিরকম করে আঙ্গুলগুলোকে কায়দা মতো সেট করেছি কায়দা মতো বানিয়েছি দেখেন তা আঙ্গুলগুলোর দিকে দেখেন কি সুন্দর করে আল্লাহালা বানিয়েছি এরকম করে বানাই দেন এইরকম করে তাহলে তো এরকম সবসময় হাতটা থাকতেও কি অবস্থা হতে পারেন দেখি অথবা এরকম করে দেন নেই এমন ফ্লেক্সিবল করে ঘুরানো যায় কত রকমের ব্যবহার করা যায় এখানে কোনো নাট বলতে ঘুরাইতে হয় না কিছু করতে হয় না খালি এরকম এরকম করলে হয়ে যায় সবকিছু সব একটা মেশিন বানাইলে দেখবেন যে এটাকে ওদিকে না ওই যে ওনারা এগুলো ফিট করতেছে দেখছেন একটা ভাঙ্গার মধ্যে দেখছেন না এগুলো ভাঙ্গা আছে ওরা আঙ্গুলটা গুলো কপি করে দেখবো যে এখানে এখানে এরকম আসে ওখানে এটা আসে ওখানে এটা ফিট করা লাগে এখানে আলা বরং আমার ক্ষমতা রয়েছে আমি আঙ্গুলগুলা কি কিভাবে বানাই বানাতে পারি এখন বানিয়েছি আবারও বানাতে পারব। বরং ইনসান কি চায় সে সামনের দিকে বেশি বেশি করে গুনা করতে এগিয়ে যেতে চায় বেপার হয়ে তার শুধু গুনার দিকে ঝোঁক মানুষের ঝোঁক প্রবণতা কোনটার দিকে বেশি সহজেই চলে যায় কোনটার দিকে বেশি নেকির দিকে সহজে যায় না গুনার দিকে সহজে যায় গুনার দিকে যদি দুইটা টেন্ডেন্সি আছে এই জন্য সরিয়ে এসেছে মানুষকে কিভাবে গুনার থেকে সরিয়ে নেওয়া যায় এই জন্য রেস্ট্রিকশন এই জন্য হালাল হারাম কারণ মানুষের সহজাত প্রবৃত্তি মানুষের চাহিদা ইজি আকর্ষণ আছে গুনার দিকে বেশি এজন্য জন্য আল্লাহ বলেন যে মানুষ চায় তার সামনে সে বেশি করে গুনা করতে থাকবে গুনার দিকে ছুটবে গুনার দিকে তার কর্মসূচি নিয়ে যাবে এটার চাহিদা মানুষকে ডিনাই করে দেয় যে কিছু নাই আখেরা তাকলে দেয় এরপরে এখন এখানে আরেকটি অর্থ আছে সে সামনের দিকে শুধু গুনার দিকেই যায় অর্থাৎ হুয়াল্লা সে একটা পরে একটা গুনার দিকে যেতেই থাকে গুনাকে তাড়াতাড়ি করার চেষ্টা করে আর মানে বলে যে আই উইল ডু ইন ফিউচার ভবিষ্যতে করবো তবা করবো আমার তাড়াতাড়ি করা দরকার আমার নামাজ পড়া দরকার তো একজনে আরেকজনকে বললেন নামাজ নামাজ পড়েন টরেন না তে বলতেছেন হ্যাঁ পড়বো আমাকে যখন তিনি বলেন তখন বলেন যে আমার বয়স এখন সাঁত্রিশ হয়েছে আরো তিন বছর চল্লিশ হয়ে গেলে আমি শিওলি নামাজ আগামীতে ধরবো কেউ কেউ প্লান করেন যে আর কিছু ফুর্তি টুপ্তি করে নেই হস্টস করে এসে তারপরে একদম ভালো মুসল্লি হয়ে যাব। সাউফা গুনা করতেছি আচ্ছা এই বছরটা চলে যাক আগে বছর থেকে একদম ঠিকঠাক হয়ে যাবো এ এরকম মানুষের অনেকে আসে তামান না এমনকি এই যে এখন গুণা হয়ে যখন গুণা করে তখন মানুষ চার পায় যে গুনা করতেছে কিন্তু শয়তান তার ভিতরে একটা ধারণা নিয়ে আসে আচ্ছা করে ফেল কি করবি করে ফেলছিস তবা করে নিস আল্লাহ তো তবে মাফ করে এটাও কিন্তু একটা শয়তানি শয়তানের এই যে গুণা করে যখন তখন বলে তবা করে ফেলবো অসুবিধা নেই করে ফেলে এখন সে কথা আপনি পাবেন সুরাই ইউসুফের মধ্যে সুরা ইউসুফের তখন ইউসুফ আল্লাহ সাল্লামকে কি করবে তারা ওই যে বাবা তাকে বেশি আদর করে কি না সব ভাইরা চিন্তা করলো তাকে ধরে নিয়ে যাবে আমাদের সঙ্গে চলো গরু ছাগল চড়াইতে যায় আর সেখানে গিয়ে কি করা যায় কেউ বলে তাকে মেরে ফেলো কেউ বলে তাকে এটা করা সেটা করো তো বড়ো ভাই যিনি তিনি বুদ্ধি দিলেন না মারে মেরে ফেলা দরকার নাই এক কাজ করো আমরা তাকে কুয়ার মধ্যে ফেলে নি তারপরে আমরা সবাই এটা তো অপরাধ হয়ে যাবে আল্লাহর কাছে ভালো করে তবা করে ফেলবো ওইখানে গুণা ছেড়ে দেওয়ার কথা ওইখানে গুনা ছেড়ে দেওয়ার মতো হিম্মত কিন্তু মানুষের আল্লাহ তালা দেন মাঝে মধ্যে ওই যে তিন বন্ধুর কথা আছে তারা রাত্রেবেলায় এক জায়গা দিয়ে যাচ্ছিল প্রচন্ড বৃষ্টি আসলো তুফান আসলো তারা একটা গর্তের ভিতরে ঢুকলো মনে আছে বনি ইসরা তিন লোকের কথা আর ঢুকার পরে তুফান বা যেকোনো আবহাওয়ার কারণে পানি বর্ষণের কারণে বিশাল পাথর এসে গুহার মুখ বন্ধ করে ফেললো এখন তারা ধাক্কা দিয়ে তিনজন একশো জন ধাক্কা দিলে সরাই পারবে না চিৎকার করলে মানুষের শুনবে না এখন ওখানে মরার অবস্থা না খাইয়ে না যে কয়দিন থাকবে মরতে হবে সেখানে তারা দেখলো যে আর বাঁচার উপায় নাই আল্লাহর কুদরত ছাড়া তিন বন্ধু কি বলল যে বলো পরামর্শ করে কাছে আমাদের নেক আমলের দোহাই দিয়ে নেক আমলের করে আল্লাহর একটু দোয়া করি আল্লাহ কবুল করেন কিনা তিনটা বড় নেক আমলের কথা বলা হল এক লোকের মনে আছে তো যে সে তার মা বাবার জন্য সারা দিন কাজ করত। খাবার নিয়ে আসতো এসে দেখলো যে বুড়ো মা না বাবা মা তো। তিনি ঘুমিয়ে গেছেন খাবার না খেয়ে ছেলে পেলেগুলো খুদার তো চিলাচিলি করতেছে তাদেরকে খাবার না দিয়ে আগে মায়ের মুখে দেয় কিন্তু মা ঘুমিয়ে গেছে ডিস্টার্ব করতে চাইল না এরকম করতে করতে সারা রাত্রে চলে গেল সারা রাত্রে বাচ্চাগুলো না খেয়ে কান্নাকানি করে সব সঙ্গে ঘুমিয়ে গেল মাকে না খাওয়াই তাদেরকে খাওয়াবে না মাকে আবার ঘুমের মধ্যে কষ্টও দিবে না এত স্যাক্রিফাইস করেছে নিজেও খায় নাই সারা রাত উপাসল মার আগে খাবে না কত বড় স্যাক্রিফাইস আল্লাহ তালা আমার এক আমন্টের যে আপনার কাছে কবুল হয়ে থাকে আমাদেরকে উদ্ধার করেন একটু গুহা সরে গেল আর আরেকজনের খবর ছিল যে এক লোকে কর্মচারী রেখেছিল কাজ করাইল তাকে কাজের বেতন দিবে আর সে দিয়ে কোনো কারণে গায়েব হয়ে গেছে নাই নাই নাই বেতন না বেতন কি করব তার বেতন টাকা কোথায় রাখবো শেষ পর্যন্ত তার নিয়ত ছাগল কিনল তার টাকা দিয়ে ইনভেস্ট করলো এবং এই ইনভেস্টে আল্লাহ তাহলে এত বরকত দিলেন যে বিশাল পাল হয়ে গেল ছাগলের বহু বছর পরে ওই বাসার আসে ভাই আপনার তো কাজ করছিলাম পারিশ্রমিক তো নেই নেই আপনার কাছে ছিল আমি একটা বিপদে পড়ে গেছিলাম গায়েব হয়ে গেছিলাম আমার পারিশ্রমিকটা দেন কি বললেন যে ওই যে বিশাল ছাগলের পাল আছে এইটা তোমার পারিশ্রমিক নিয়ে যাও আরে ভাই আমার মস্কারি করেন কেন আপনি আমি এই তিন টাকা দশ টাকা যাইবে আমার টাকাটা দেন না আপনি ওই ছাগলের পাল দেখে আমার আপনি খামার খাওয়া ঘুরাই দিয়েছেন কেন এক ছাগল থেকে আজকে তোমার এত শত শত বা হাজার হাজার ছাগল হয়ে গেছে নিজে এত লোভ সামলাইয়া তার এক ছাগলের জায়গায় এতগুলো ছাগল তাকে দিয়ে দিল কত বড় স্যাক্রিফাইস না এটা এই লোভ সামলানো সোধা কথা নাকি দুই তিন বন্ধু পাঁচ বন্ধু মিলিয়ে ব্যবসা করে তারপরে খালি চিন্তা করে এখান থেকে ভাগাই এতগুলো কি বলল আমার আত্মীয় একজন ছিলেন তার সাথে কিছু যে তাকে তার প্রতি আমার একটা কুন নজর ছিল তার কাছে আমি শারীরিক ভাবে পাই নাই আর সেই বেচারি একদিন বড় বেকায়দা রয়ে গেছে তার পরিবারে খাবার দাবার কিচ্ছু নাই সব না খাইয়ে মরার অবস্থা তার কাছে আসলো যে বললো কিন্তু শর্ত একটা তোমার ইজত আমার কাছে করতে হবে। নিরুপায় হয়ে মা বাবা বাচ্চাকে না খাইয়েছে রাজি হয়ে গেল যখন সে তার উপরে সওয়াল হয়েছে পরিপূর্ণভাবে তার খাহি সত মিটানোর জন্য রেডি তখন বলে আল্লাহকে ভয় করো এই কাজটা না। আল্লাহ দেখতেছেন এই কথার সঙ্গে সঙ্গেই তার ভিতরে রিয়ালাইজেশন কাজ করলো ওইখানেই নিজেকে স্টপ করে ফেললো কত বড় কথা যে আল্লাহ এত বড় তোমার তোমার ভয় করেছে এইটা যদি হয়ে যায় তুমি কবুল করে ফেল আল্লাহ কবুল করলেন সরাই তারা হয়ে গেল তাহলে নাস্টার লাউ অনেক সময় মানুষকে তাৎক্ষণিক ভাবেই ওই সময় তাকে যদি সরাই দিতে পারে গুণা থেকে তবটা ওই সময় নিয়ে আসতে পারে তাহলে সাংঘাতিক কামিয়াবির বিষয় সেটা এই জন্য নফস দেরি করবে না এরকম ধারণা করে হুয়াল্লা অথবা হুয়াল এমন কি যে কাফের তার দিনের কোন চিন্তা নাই আখেরাতের কোনো হিসাব নাই তার তার মেথোডোলজি লাইফে একটাই খাওয় দাও ফুর্তি করো তো কাজেই তার আখেরাতের কোন চিন্তা তার নাই এইটাই হলো অনেক ইনসানের চিন্তা এখান থেকেই তারা আখেরাতের প্রতি এখানে করতে চায় না তারা জিজ্ঞাসা করে কি আমার কবে হবে একটু দিন তারিখ বলেন না খালি বলেন হবে হবে দিন তারিখ ঠিক করে দিলে বোঝা গেল যে আসলে খবর আছে আপনার কাছে দিন তারিখ যখন বলেন না বুঝা গেল এইগুলা খামাখা ভয় দেখান বলতো ধর্মকে মানুষকে খামাকা ভয় একেবারে কন্ট্রোল করে ফেলে মানুষকে স্বাধীনতা স্বাধীন জিন্দিক যাপন করতে দেয় না এরকম তারা ধর্মকে ব্লেম করেছিল। কারণ তারা খাওয়া দাওয়া ফুর্তি করো শুধু এটাই তারা চিন্তা করে তো ইয়াস আলু কিয়মা হবে এই তার জিজ্ঞেস করে আপনারা জানেন কাউকে দেবেন না মধ্যে অন্যতম হচ্ছে কেয়ামতের খবর দিন তারিখের উত্তর না দিয়ে আল্লাহ অন্য জায়গায় উত্তর দিয়েছেন তিন তারিখ আমি বলবো না সেটা আমার কাছে রাখবো তবে কি হবে শোনো তুমি যে আমাকে প্রশ্ন করো তোমার খবর আছে যখন চোখের মধ্যে ধাঁধা চলে আসবে চোখের মধ্যে চোখ যখন দেখে সব আহ মানে সমস্ত পর্দা খুলে যাবে চোখে। সমস্ত বিস্ফোরণের লাইট চোখে ধাঁদা লাগিয়ে দেবে ভাই ফাইবার আমার তার সময় কি ঘটবে বিস্ফোরণ ঘটবে এবং বিস্ফোরণের মধ্যে আগুন জ্বলবে লাইট চমকাতে থাকবে বিজলির মতো ছুটাছুটি শুরু হয়ে যাবে চোখ যখন তোমার এভাবে আলোকিত হয়ে যাবে চন্দ্র গ্রহণের মতো চন্দ্র আলো শেষ হয়ে যাবে ও জুমিয়া শামসু অল কমল চাঁদ সূর্য সব জমা হয়ে যাবে একটা আর সঙ্গে টক্কর লাগবে এই সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে কুল্লু মানা আলহিয়া ফান শঙ্কিত ফানা হয়ে যাবে সেদিন এই তামসা দেখে শুরু হয়ে গেলে কি দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে দৌড়বে ইনসান কোনো জায়গা নেই আল্লাহালা বলেন যে না পালানের কোন জায়গা নাই আই লুম ফি। তোমার পালানের কোনো আশ্রয় নেই আর কোনো জায়গা নেই তোমাকে কেয়ামতের মাধ্যমে তোমার ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে তারপরে হাসরের মাধ্যমে তোমাকে আসতে হবে কার কাছে তোমার রবের কাছে আজকে তোমাকে শেষ ঠিকানায় হাজিরা দিতে হবে তোমার রবের কাছে গিয়ে তোমাকে উঠে যেতে হবে দাঁড়াতে হবে এবং তোমাকে হিসাব দেওয়ার জন্য রেডি হতে হবে তুমি যখন তোমার রবের কাছে গিয়ে উঠবে তোমার সেখানে তোমাকে হাসারের মাধ্যমে উঠানো হবে কি হবে সেখানে ইউনাবাউল ইনসানুই সেদিন ইনসানকে খবর দেওয়া হবে সে যা আগে পিছিয়ে আমল করেছে সব কিছুর খবর তাকে সেদিন বলা হবে তার মানে কিসের মাধ্যমে খবরটা বলা হবে কোন মেকানিজম কি দেওয়া হবে আমল নামা সব খবর লেখা আছে সেখানে সমস্ত খবর আছে ভালো মন্দ সবকিছু এই যে মানুষ ইনসান গুলো কাজ করবে সেদিন কাজ করতে গিয়ে সবসময় খবর পাবে এবং খবরগুলো তাকে পড়তে দেওয়া হবে সে পড়তে তোমার খবর কি বলে ঠিকানা কোনটা হওয়া উচিত এখন ইনসান যে এই কাজগুলো করলো আমল নামায় তার এই সমস্ত আমলে ফিরিসি এসে গুলো দেখে সে তো এত কষ্ট পাবে দুঃখে পড়ে যাবে আফসোস করতে থাকবে তো আল্লাহ তালা যে আপসো সেদিন করে লাভ নাই আজকে তুমি যখন কাজ করো আলা সব ভালো করেছে না মন্দ করছে। কিছুই এরকম লোকেরা তো আমরা বলি তাদেরকে পাগল তাই না অথবা তাদের কোনো সেন্স নাই এরকম বেকুফ কেউ হয়ে উল্টাপ কিছু করলে ফেললে তো আল্লাহ তাকে মাফ করে দেবেন কিন্তু যে ব্যক্তির সেন্স আছে সে কি বুঝে না এটা ন্যায় করে না অন্যায় করে কারা কারা তারা আর সবই হাত্তা ছোট বাচ্চারা যতক্ষণ পর্যন্ত না বালে না হয়ে যায় তারপরে আর না হাত্তা স্থায়ী কাজ যে ব্যক্তি ঘুমিয়ে আছেন। তারপর যদি ঘুমের মধ্যে কোনো জগুলা পাল্টা ঘটে যায় আল্লাহ তারা তাকে দায়ী করবেন না আর যে ব্যক্তি জুন যে ব্যক্তি পাগল তার মাথায় কাজ করছে না মেন্টালি হ্যান্ডিক্যাপ তাহলে আল্লাহ তারা তাকেও জিজ্ঞেস করবেন না বা তাকেও আল্লাহ তারা শাস্তি দেবেন কিন্তু এই এই অবস্থাগুলো বাদ দিলে সাধারণত যারা আমরা যখন গুণাহ করি আমরা বাসি বা বুঝি যে কাজটা কত ক্ষতি দেখবেন তালাক দিয়ে বলে তালাক তো দিয়ে ফেলছি আর পাই বুঝি কাজ করেছে জানি তখন ওদের বললে অসুবিধা আছে বলে ফেলছে না এখন পরে যদি বলে কাজ করি নাই হবে এতে কেউ শুনবে না হয়ে আপনি একজনকে অন্য পাদে মারামারি করতে গেছেন একজনকে আপনি খুন করে ফেলেছেন একজনে ক্ষতি করে ফেলেছেন যদি বলেন যে আসলে মাথায় কাজ করে নাই কাজ হবে না তাহলে আল্লাহ বলছেন যে মানুষ কত ওজন দেবে গুণা যখন করে সে জানে গুণা করতেছে আপনি তাকে ধরে ফেললে আপনি তাকে মহাখাজা করলে তখন কি বলে ওলা ও আলকাম এসে অনেক রকমের অজর পেশ করে আসলে তো হয়ে গেছে এই জন্যে হয়েছে আসলে তো খেয়াল করি নাই আসলে মাথা ঠিক ছিল না এরকম অনেক কাজ করে বরঞ্চ তারা মিথ্যা কথা পর্যন্ত বলা চেষ্টা করবে ওজন দেওয়ার জন্য কিরকম ওজোর দিবে মিথ্যা কথা বলবে সে কথা আল্লাহ তারা অন্য জায়গায় বলেছেন আমরা করি নাই কিছু মিথ্যা কথা বলবে কসম করে ওজরের কত তরিকা তারপরে আরেক আয়াতে আল্লাহ তালা বলেছেন হাসার ময়দানে উঠাবেন এবং সেদিন এই মিথ্যাবাদী মোনাফেক কসম করে বলবে যেভাবে আজকে দুনিয়ার মধ্যে আপনাদের সামনে কসম করে হে নবী এসে তারা বিভিন্ন রকমের তাদের নেফাককে ঢাকতে চায় লুকিয়ে রাখতে চায় আর মনে করে এগুলো করে তারা একটা কায়দা করতে পারতেছে আপনাকে বুঝ দিয়ে দিল মিথ্যা কথা বলে আল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে মানুষ অনেক সময় বিভিন্ন ওজোর প্রয়োজন বলথ্যা কথাও একটা ওজোর হিসাবে খাড়া করিয়ে দেয় এক্সকিউজ হিসাবে পেশ করে দেয় নিজেকে বাঁচানোর জন্য জেনে শুনে সে গুণা করেছে অথচ ওজন তালাস করে এটাকে ঢাকতে চায় এরপরে এই ক্যামতের বিষয়টা শেষ করে মাসখানে আল্লাহ অন্য একটা বিষয় নিয়ে এসেছেন ওয়াহি যখন নাজিল হতো রসুল পড়ে যাচ্ছেন ওয়াহি এখন উনি খুব কনসার্ন ভালো করে যদি মুখস্থ না থাকে ভুলে যায় মহামশকিল তিনি জিবরুল্লা আল্লাহ সাল্লামের সঙ্গে সঙ্গে উচ্চারণ করতেন এরকম করে তিনি পড়তেছেন আর উনি এরকম ঠোঁট নাড়াচ্ছেন কারণ আশঙ্কা যে উনি তেলাওয়াত করছেন আমি যদি সঙ্গে সঙ্গে রিপিট না করি যদি ভুলে যাই সঙ্গে সঙ্গে তিনি ঠোঁট নাড়াচ্ছেন আল্লাহ ব্যাপারে করে বলছেন যে আপনার টেনশন কিছু কমানি আপনি ঠোঁট দুটা নাড়াইতে থাকেন না আপনার জিব্বাকে নাড়াবেন না এত অস্থির হওয়ার দরকার নাই টেনশনে থাকা দরকার নাই তাহড়া করে কোরআন মুখস্থ করার জন্য কি জানি আপনা থেকে হারিয়ে যায় কিনা আমি আমার দায়িত্ব নিলাম আমি কোরআনকে আপনার জন্য জমা করে ধরে রাখতে এবং আপনার তেলাওয়াত আপনার পড়ার অবস্থা আপনাকে কোরআন রেখে দিতে আপনার কাছে এটা দায়িত্ব আমি নিলাম তো কাজেই আপনি তাড়া করে যখন জিবরুল্লাহ ইসলাম পড়ে আপনি ওনার সঙ্গে রিপিট করবেন না ঘন ঘন করে জিব্বা ঠোঁট লাড়াবেন না দরকার নাই আমরা যখন তেলাওয়াত পক্ষ থেকে জিবাহাত শোনায় আপনি আর শুধু তেলাওয়াত নয় কোরআনের বয়ানটাও এটাও দায়িত্ব আমি নিলাম আপনাকে বায়ান মানে কোরআনের তাফসির আন্ডারস্ট্যান্ডিং আপনার ভিতরে ঢুকাই দেবো এখানে তিনটা হালাত রিহি আল্লাহ তালা ওনার বুকের মধ্যে কোরআনকে ধরে রাখার জন্য আল্লাহ তালা এখানে দায়িত্ব নিয়েছেন যে কোরআন ওনার এখানে মেমোরাইজ থাকবে মুখস্থ থাকবে হেফজ থাকবে এটা হারিয়ে যাবে না ওসাহ এবং তেলাওয়াত করার জন্য আল্লাহ তালা ওনাকে এসে তৌফিক দান করবেন এবং জিবুল্লা আল তেলাওয়াত করে শোনাচ্ছেন ওস আফসির হু ওয়াঈদ আহ আর তিন নম্বরে লেভেলে হচ্ছে তফসির কোরআন আন্ডারস্ট্যান্ডিং বক্তব্যটা ভালো করে উপলব্ধি করা এর বক্তব্য মর্মার্থ বোঝার মতো তৌফিক আল্লাহ তালা ওনাকে দেবেন তারপরে সুম্মা ইনা আল ইনা বয়ানা আমরা এটার বয়ান আপনাকে শিখাই দেবো ইনশাআল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন কেন তিনি যখন নাজিল হতো তিনি সাংঘাতিক টায়ার্ড হয়ে যেতেন এবং তিনি আশঙ্কা করতেন যে ওহির ওজন তো আরেক আলোচনা করেছি সাংঘাতিক ওজন হয় এবং তিনি সাধারণ মুড়ে থাকেন না সাংঘাতিক ঘামিয়ে যান শীতের দিনে পর্যন্ত শরীর থেকে ফোটা ফোটা রক্ত পড়ে যায় কি বলে ঘাম পড়ে যায় এত টায়ার্ড হয়ে যান এই তিনি মনে করতেন ভুলে যায় কেনা কিছু সঙ্গে সঙ্গে ফাঁকায়না ইউ হারেকু সাফা তাই ঠোঁট দুটা লড়াতেন তা আল্লাহ তালা বলেন যে লড়ানোর দরকার নাই আপনার দিলে আমি মজবুত করে দেব আপনি তেলাবাদ মিস করবেন না এবং ফাঁকায়না বাদা ইদাইন তালাকিবাহিবিল্লাম চলে গেলে রসুল্লাহাম ওই অংশটুকু তেলাওয়াত করতেন তিনি হুবহু তেলাবাদ করতে পারতেন আর কোনো মিস্টেক হতো না এরপরে মা আন ক্যানোর মাত অনেক সময় দেখা যত তিনি খুব ঘন ঘন করে পড়তেন এবং পড়তেই থাকতেন যখনই তিনি ফ্রি থাকতেন একটু বেশি টেনশনে পড়ে গিয়েছিলেন তো আল্লাহ তালা বলেন যে এত টেনশন করবেন না আমি দায়িত্ব নিলাম আলহামদুলিল্লাহ এতে করে আল্লাহ তালা অনেক ইজি করে দিয়েছেন এবং আসলে এই ইজি করাটা ওনার জন্য খাস আবার অন্য আয়াতে আল্লাহ তালা আমাদের জন্য ইজি করে দিয়েছেন অন্য আয়তে আসেন যে আল্লাহ বলেছেন কোরআন কেজ করে তেলা শিখা জেকের অর্থ হলো হেফজ করা জেকের অর্থ হলো কোরআনে তাফসির বুঝা জেকের অর্থ হলো কোরআনে আমল করতে চাইলে আমল করা ফাহাল মিন মুদাকের কেউ আসে নিতে কোরআন থেকে এই জন্য আল্লাহ তালা এখানে আমাদের ইজি করে দিয়েছেন কিন্তু আলহামদুলা গোটা কি মুখাস্ত করে বুকের মধ্যে ধরে রাখছে আল্লাহ তালাতে সহজ করে দিয়েছেন যদি এর পিছনে পেরেশানি আসে মানুষকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে কিন্তু অসম্ভব নয় এবং পৃথিবীতে আর এত বড় কিতাব এরকম হুবহু আগা থেকে মাথা এ টু জেড আলিফ থেকে ইয়া থাকা একই কি অক্ষরে অক্ষরে আমার মনে হয় না কোন কিতাবকে মানুষ এইভাবে মুখস্থ করেছে পৃথিবীতে এরপরে আল্লাহ আবার এই কথাটুকুন বলে আবার কে আমাদের দিকে আসছেন ক্যাল্লা বাল তহেবা ও তাদের আখরা না আসল কথা হচ্ছে তোমরা নগদ যা পাও হাত পেতে নাও আর বাকির খাতা শূন্য রাখো মনে করেছ এই জন্য কেয়ামত কেয়ামত সবকিছু আজকে ইনশাল্লাহ এখানে শেষ করিম হাকিম اللهم أنفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نسألكم جبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم أعني على ذكرك والشكرك وحسن عبادتك اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا عيبا إلا سترته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا لك فيه رجنا وفي صلاحنا إلا قضيته يا رب العالمين صلى الله تعالى على خير خلق سيدنا وحمد وعلى آله وسبع العين آمين ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته